أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين يجاهد الكفار والمنافقين واغرز عليهم ومأواهم جهنم وما هو بيسن বরবম্বাহুম্লি ল فَخَانَتَهُمَا فَلَمْ يُغْنِيَا শব্দ مِنَ اللَّهِ شَيْئًا فَلَمْ يُغْنِيَا عِنْهُمَا مِنَ اللَّهِ شَيْءًا وَقِيلَ اذْكُلَ النَّارَ مَعَ الدَّافِلِينَ وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَةَ فِرَعَوْنَ اذ قالت ربني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي احبت সকল প্রকারে সুপ্রিয় প্রশংসা যিনি আমাদেরকে কোরআন মজিদ বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দার্সুল কোরআনে বসার টফিক দান করেছেন এজন্য আমরা সবাই রব্বুল আলমিনের সুখী আদায় করে কালীমাতুর সুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরায় আয় থেকে ১২ নাম্বার আয়াত অর্থাৎ শেষ পর্যন্ত এই সুরাতে মোট আয়াতি বারোটি এই সুরার শুরুতে লক্ষ্য করবেন যে রাসুল্লাহ সাল্লাস্লামকে উপলক্ষ করে উনার স্ত্রীদের প্রসঙ্গে কিছু বিষয় কিছু অবস্থা কিছু বিধান নির্দেশনা দেওয়া হয়েছে এরপর ইমানদারদের প্রতি সরাসরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এরপর কুফ্ফারদের ব্যাপারে সরাসরি আলটিমেটাম পুনরায় ইমান ধারদেরকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহর পথে ফিরে আসার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং আল্লাহর পথে ফিরে আসতে তারা কি উপকৃত হবে তাদের কল্যাণটা কি লাভ কি সেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে আর এই নয় নম্বর আয়াতে আল্লাহ সুহানুফল মুনাফিক আপনি কুফ্ফার এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কটুর হুন ওয়াহুম জাহান্নাম তাদের ঠিকানা হল জাহান্নাম আর এটা কত নিকৃষ্ট স্থান আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লাহ আলি স্লামকে নির্দেশ প্রদান করছেন আর রাসুল সাল্লি হাসাল্লামের প্রতি যে নির্দেশগুলো দেওয়া হয় সেগুলো হলো ওনার উম্মতের জন্য ওনার এবং ওনার উম্মতের জন্য এই নির্দেশ সেই নির্দেশটা হল জাহিদুল কুফারাবল মুনাফিকিম কুফর এবং মোনাফিজদের বিরুদ্ধে জিহাদ করুন জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে এই জিহান আল্লাহ আল্লাহ সুবাহানাহুতালার পক্ষ থেকে মুমিনদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে জিহাদ তার উৎপত্তি হল জুহুদুন থেকে অর্থাৎ চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো সামর্থ্য অনুযায়ী যতটুকু সাদ্য আছে শক্তি আছে তার পূর্ণটা ব্যবহার করে প্রচেষ্টা চালানো জিহাদ শব্দের এই শাব্দিক অর্থ মক্কি জিন্দিগিতেও এই জিহাদের নির্দেশ ছিল সেই কারণে কিছু সংখ্যক মানুষ আজকেও তারা বিভ্রান্তির মধ্যে পতিত যে মক্কায়ত যুদ্ধ করা হয়নি তাহলে জিহাদের অর্থ তারা সরাসরি বিকৃত করে ময়দান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চায় ওই মানুষের নফসের দিকে আর এই প্রসঙ্গে তারা একটা হাদিস বর্ণনা করে যে হাদিসটা হল সম্পূর্ণ একটা মিথ্যা বানুয়ার কথা এটা কোনো হাদিস নয় এটা একজন ব্যক্তির কথা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বা ওনার কোন সাহাবাদেরও কথা নয় এটা যে তারা বলে রাজা আয়না রাজা আয়না জিহাদিলিহাদিল আকবার। এইভাবে হাদিসটি কোন জিহাদ থেকে ফিরার পথে আমরা সুতো জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি সাহাবারা জিজ্ঞাসা করলেন বড় জিহাদ কোনটি তখন তিনি বললেন এটা নফসের সাথে জিহাদ আসলে এই ধরনের কোন হাদিসি নাই এটা এ ধরনের কোনো হাদিসি নাই অথচ এই ধরনের কথা বলে মানুষকে জিহাদ বিমুখ করার চেষ্টা করা হয় কিছু সংখ্যক জ্ঞানপাপী টেলিভিশনের মধ্যে বসে কিছু তারা দার্শনিক সেজা যায় কিছু সংখ্যক মূর্খ মূর্ক যাদের যাদের চেহারার দিকে তাকালে জুতার তলির মতো পরিষ্কার মনে হয় এই ধরনের কিছু ইসলামী বিশেষজ্ঞ আছে জুতার তলা যেভাবে সমান থাকে তাদের এই ধরনের সমান এই ধরনের লোকেরা নাকি তারা ইসলামী চিন্তাবিদ হয়ে যায় হয়ে যায় তারা এই ধরনের শব্দগুলো বিশ্লেষণ করে বিকৃত করে মানুষকে আল্লাহর দিনের ফরজ একটা এবাদত থেকে বিরত রাখার জন্য শয়তানি প্রচেষ্টায় নিয়োজিত নিয়োজিত এরা মনে হয় শয়তানের পক্ষ থেকে নিয়োজিত মোবাল্লি শয়তানের চিন্তা দর্শন প্রচারে ব্যস্ত কোরআনকে বিক্ষিত করে কোরআন করে জিহাদের অর্থ হল হল প্রচেষ্টা চালানো আর এর চূড়ান্ত রূপটা হল সর্বাত্মক সশস্ত্র জিহাদ কোরআন মজিদে জিহাদ ফি সাবিল্লাহ যত জায়গায় এসেছে সকল মুফা সিরিনগণ এর অর্থ করেছেন সশস্ত্র যুদ্ধ জিহাদ ফি সাবিল্লাহ অর্থই হল অস্ত্র শস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া আর এর মধ্যে এটাও সামিল যে ময়দানে শত্রুর মোকাবেলায় অস্ত্র নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার পূর্বে যুদ্ধের যত প্রস্তুতি আছে সেইগুলো সেখানে শারীরিক প্রশিক্ষণ নেওয়া যুদ্ধের কৌশল শিক্ষা করা রমি টার্গেটে নিখুঁত করার জন্য প্রশিক্ষণ নেওয়া সেখানে অস্ত্র শস্ত্র জোগাড় করা অস্ত্র তৈরি করা অস্ত্র বহন করা অস্ত্র মজুদ করা এজন্য জন্য টাকা পয়সা জোগাড় করা দান করা আদায় করা উশল করা জমা করা এগুলো সংগ্রহ করা এ সবগুলো জিহাদের অন্তর্গত অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের যুদ্ধে লিপ্ত হওয়ার আগে যা কিছু প্রয়োজন যুদ্ধ করার জন্য যে পোশাকের প্রয়োজন সেই পোশাকটা জোগাড় করাও জিহাদের অন্তর্গত যারা এই পোশাক সেলাই করে সেও জিহাদের মধ্যে সামিল কারণ এই ধরনের জিহাদের লক্ষ্যটা কি আল্লাহ দিনের বিজয় এই জমিনে যাতে আল্লাহর আল্লাহর দিনের বিপরীত কোনো দিন আর অবশিষ্ট না থাকে আল্লাহ দিন ছাড়া আর কোনো দিন এই দুনিয়ায় যেন বর্তমান না থাকে তোর জন্য সর্বশক্তি নিয়োজিত করে এটাকে মূল পাঠন করার জন্য নির্মূল করার জন্য সেই যুদ্ধ করা উদ্দেশ্য এটা এর মাধ্যমে আল্লাহদ্দিনকে নিরাপদ করা মানুষের দিন পালনের উপযোগী করে দেওয়া আর এই জন্য যত প্রকারের প্রস্তুতি আছে কেউ হয়তো গুয়েন্দাগিরি করে শত্রুর খবর জানার জন্য এটাও জিহাদের অংশ কেউ হয়তো শত্রুকে আশ্রয় দেয় এটাও মুজাহিদকে আশ্রয় দেয় দেয় শত্রুকে ধ্বংস করার জন্য সেটাও জিহাদের অংশ কেউ হয়তো মুজাহিদ যখন জিহাদের ময়দানে চলে যায় তার পরিবারের দেখাশোনার দায়িত্ব পালন করে এটাও জিহাদের অংশ সেই জিহাদের অংশ হিসাবে যা কিছু আছে সবগুলি জিহাদেরই অংশ কিন্তু এটা মূল লক্ষ্য নয় যে অস্ত্র তৈরি করা কিন্তু উদ্দেশ্য নয় অস্ত্র তৈরি করার উদ্দেশ্য কি শত্রু দমন করা উদ্দেশ্যটা হল শত্রুকে দমন করা আল্লাহর দুশ্মনদেরকে নির্মূল করা এই উদ্দেশ্যে অস্ত্র তৈরি করা বা অস্ত্র কিনা অস্ত্র মজুদ করা অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া নেওয়া কিন্তু কেউ যদি সারা জীবন শুধু অস্ত্রের প্রশিক্ষণই নেই অস্ত্র মহজুদ করে জমা করে রাখে টাকা পয়সা সংগ্রহ করে রাখে যুদ্ধের পোশাক পরিচ্ছদ সংগ্রহ করে রাখে কিন্তু তার উদ্দেশ্যই নাই কোনদিন যুদ্ধ করার এটা কি কোনো মূল্য আছে যেমন ওই ব্যক্তির মতো সারাদিন শুধু অজু করে শুধু এবাদতি করে না শুধু অজুই করছে কিন্তু অজুর যে উদ্দেশ্য সেটা হল হয়তো আল্লাহর কোন অবাদত পালনের জন্য শর্ত হল ওজু যেমন সালাত আদায়ের জন্য শর্ত হলো ওযু। ওজু সারা সালাত হবে না কেউ যদি সে তার সালাতের উদ্দেশ্যই নাই সে সালাদ করে না শুধুমাত্র ওজুই করে এই অজুর কি কোন মূল্য আছে কোনো মূল্য নাই অনুরূপ কারো যদি উদ্দেশ্যই না তাকে যুদ্ধ করার। সে যতই অস্ত্র জোগার করুক অস্ত্র কিনুক তৈরি করুক প্রস্তুতি নেক মূল্য নাই কিন্তু উদ্দেশ্যটা কিন্তু হল আল্লাহর দিনের বিজয় আর বিজয়ের জন্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা তোর জন্য এর বাকি আনুষঙ্গিক কাজগুলো এগুলা প্রস্তুতি পর্ব আর যেহেতু এগুলো ছাড়া যুদ্ধ করা যাচ্ছে না অস্ত্র ছাড়া যুদ্ধ করা যাচ্ছে না প্রশিক্ষণ না হলে সেখানে মায়ের খাবার আশঙ্কা বেশি অস্ত্র যদি না থাকে টাকা পয়সা যদি না থাকে তাহলে যুদ্ধের ময়দানে বেশি দিন সেখানে টিকে থাকা যাবে না একটা অভিযান পরিচালনা করতে গেলে হয়তো আমার অভিযানে যদি আমার টার্গেট থাকে এক মাস দিকে আমাকে এখানে লড়তে হবে তাহলে এক মাসের খাবার পানি এগুলো তো মজুত করা দরকার এই সবগুলো হলো উপলক্ষ এটা প্রয়োজন প্রয়োজন এটাও জিহাদের অংশ কিন্তু এটা মূল উদ্দেশ্য না যদিও এটা জেহাদের অংশ কিন্তু এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হল আল্লাহর দিনের বিজয় আল্লাহর দিনের বিজয়ের জন্য যুদ্ধ করা এই জিহাদের চূড়ান্ত রূপটাই হল যুদ্ধ করা আর যত কাজ সবগুলো জিহাদের অংশ কোন কিছু কোন বিষয় আছে এটা জিহাদের জন্য অপরিহার্য এটা ছাড়া হয় না এই প্রিপারেশনগুলো প্রস্তুতিগুলো আগে নেওয়া দরকার আর যেহেতু জিহাদের জন্য আনুষঙ্গিক যা আছে এ সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত সেগুলো জিহাদ এই জন্য যে চেষ্টা চালানো হবে সময় দেওয়া হবে পরিশ্রম করা হবে চিন্তা ভাবনা করা হবে কষ্ট করা হবে সেগুলো তো জিহাদের সব পাওয়া যাবে এগুলো জিহাদ কিন্তু এগুলো মূল উদ্দেশ্য না তো আল্লাহ রাসুল্লাহ সালসাল্লামকে নির্দেশ প্রদান করছেন ইয়া আজুহান নাবি এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন যখন প্রতিপক্ষ সামনে আসে। কুফর এবং মুনাফিক যখন সামনে মোকাবিলায় বলা হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করুন তাদের বিরুদ্ধে জিহাদ কি জিহাদ কি আমি গড়ে বসে ও শুধুমাত্র অস্ত্র সাম দেব ধার দেব। আর এখানে ওই গুলিগুলো মাঝে শুকাবো শুকাবো আর এখানে রমির টার্গেট কি করবো শুধু এগুলোই নাকি যখন শত্রুর সামনে যাওয়া তখন হলো আমার আগের এই প্রস্তুতি পর্ব যা আছে সবগুলো নিয়ে তৈরি থাকা আল্লাহ নির্দেশ দিচ্ছেন যখন তাদের সামনে চলে যাওয়া তখন যুদ্ধের জন্য তার সামনে চলে যাওয়া আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। কুফরদের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে যখন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাব তারা হল এক পক্ষ আমি আরেক করবো আরেক তারা যেই ধরনের অস্ত্র শস্ত্র যে শক্তি নিয়ে ময়দানে আসবে আমাকে অনুরূপ না হলেও কম যদি হয় তথাপিও আমাকে তো অস্ত্র নিয়ে যেতে হবে একটা বাহিনী আমার থাকতে হবে অন্তত একটা বাহিনী হোক একটা বাহিনী থাকতে হবে অন্তত মিনিমাম কিছু অস্ত্র শস্ত্র থাকতে হবে আমার খাবার পানীয় এগুলো যুদ্ধের যাওয়ার জন্য যা দরকার লাগবে বাহন লাগবে এইসবগুলো সামর্থ্য অনুযায়ী অন্ততকে এগুলোর প্রয়োজন হবে সেইগুলো নিয়ে তার বিরুদ্ধে ময়দানে যেতে হবে আল্লাহ নির্দেশে আর গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে জিহাদর তো হল যুদ্ধ করা কুফারদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে কারণ কারণ আল্লাহ সুবাহ মুনাফিকদেরকে কুফফারদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন কুফফার এবং মুনাফিককে এক কাতারে সামিল করে দিয়েছেন মুনাফিকদেরকে উফারদের অন্তর্ভুক্ত করে এক কাতারে সামিল করে দিয়েছেন যুদ্ধ করার সময় আমরা কাফেরদের সাথে এক ধরনের যুদ্ধ করবো আর মুনাফিকদের সাথে আরেক ধরনের এটা করা যাবে না হ্যাঁ প্রথম দিকে মুনাফিকদের বিষয়গুলো সংক্রান্ত যে আয়ারগুলো নাজিল হয়েছিল প্রথম দিকে সেইখানে মুনাফিকদের প্রতি কঠোর নির্দেশ ছিল না সেখানে মুনাফিকদের প্রতি মূলত তাদের ভীতি প্রদর্শন ছিল মুনাফিকদের অবস্থা মুনাফিকিটা বর্ণনা করা হয়েছে এবং এটা যে ক্ষতিকর সেই দিকগুলো বর্ণনা করা হয়েছে তাদের থেকে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে আর রাসুল্লাহ আলাই মদিনায় আসার পরিত মূলত মুনাফিকদের মুনাফিকির সুযোগ লক্ষ্য করেছেন আর একেবারে সদ্য এখানে একটা মুজাহিদদের একটা ঘাঁটি তৈরি করেছেন সেখানে মুসলমানদের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন দিক থেকে তখন প্রতিষ্ঠা লাভ করতে গিয়ে প্রতিবন্ধকতা ছিল শত্রুরা আশেপাশে ছিল চুক্তিবদ্ধ ইহুদিরা ছিল আর ভিতরে মুনাফি ছিল প্রথম যুদ্ধটা হয়েছে মক্কার কুরাশদের বিপক্ষে এটা ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লামের রণকৌশল সর্বপ্রথম যদি মক্কার এই কুরাইশদের বিপক্ষে যুদ্ধ করার সময় যদি তিনি ইহুদিদের সাথে মুনাফিকদের সাথে সকলের সাথে যুদ্ধ শুরু করতেন তাহলে এটা বুদ্ধিসম্মত কাজ হতো না এটা সমর্বিদের কোন তিনি করেছেন যেটা ডিভাইড এন্ড রুল তাদেরকে ভাগ করো এবং শাসন করো প্রথম শুধুমাত্র যুদ্ধ করেছেন কুফফারদের বিরুদ্ধে মক্কার কুফারদের বিরুদ্ধে আর মোদিনার মোদিনার মুনাফিক এবং ইহুদিদের সাথে একটা চুক্তি করে এখানে দেখেছেন শান্তি চুক্তিতে আবদ্ধ একে অন্যের সহযোগিতার মধ্যে আবদ্ধ রেখেছেন যখন মক্কার কুরাইশরা এখানে পর্যদস্ত হল তাদের শক্তি দুর্বল হয়ে গেল তখন আস্তে আস্তে ইহুদিদের এক একটা গুত্র করে ধরলেন একসাথে সবগুলোকে ধরলেন না একটা একটা করে ধরলেন আর শাসন করলেন নির্বাসিত করলেন হত্যা করলেন আর সর্বশেষ মুনাফেকদের ব্যাপারে কোর্টুর হলেন যদিও মুনাফিকটা তখন শেষ দিকে প্রকাশ্য আর মুনাফিক তাদের প্রকাশ্য মুনাফিকের আর সুযোগ ছিল না তাদের মুনাফিকিটা ছিল একান্তই গোপনে আর মুনাফিকিটা যখন গোপনে হয় প্রকাশটা তাকে তাদের ইসলাম তখন গোপনীয় বিষয় তো তখন আর বিচারের আওতায় আনা যায় না এই অবস্থায় তারা যেহেতু সামনে মুসলমানদের বিপক্ষে দাঁড়াবার মতো কোন শক্তি হিসাবে তখন দাঁড়ায়নি এই জন্য মোদিনায় মুনাফিকদের বিরুদ্ধে তখন যুদ্ধ করা হয়নি কারণ তারা গুপনে গোপনে মুনাফিকই করত প্রকাশ্য মুসলমানদের সাথেই থাকত শেষ দিকে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে চূড়ান্ত ভাবে বিধান জানিয়ে দিলেন যে মুনাফিকরা যখন প্রকাশ্যভাবে পাবে পক্ষ অবলম্বন করবে তখন তাদেরকে আর বাস বিচার করা হবে না তখন যুদ্ধ করতে হবে সেই মুনাফিকদের বিরুদ্ধেও যেইভাবে করা হবে কুফফারদের বিরুদ্ধে আল্লাহ সুবাহা এই নির্দেশটাই চূড়ান্ত ভাবে দিয়ে দিলেন আপনি যুদ্ধ করেন জিহাদ করেন কুফফার এবং মুনাফিকদের বিরুদ্ধে অর্থাৎ যারা আল্লাহর দিনকে একমাত্র দিন হিসেবে মেনে নেয় না তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন আর এদের সাথে সম্পর্ক যারা রাখে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা মুসলিম নাম ধারণ করে জীবন যাপন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা দাবি করে মুসলিম কিন্তু বাস্তব জীবনে ইসলাম মানে না এরাই হল মূলত মুনাফিক মুনাফিক তারা মুখ দিয়ে যা বলে আমলে ঠা করে না এরা হল মুনাফিক মুখে মুসলমান দাবি করে তাকে যখন বলা হয় আদান হয়েছে সালাতের সময় আসো তখন সে বিভিন্ন বাহানা করে সে মুনাফিক যদিও সে সালাতের ফরজিৎ স্বীকার করে সম্মান করে ইজ্জত করে কিন্তু অজুহাত পেশ করে চলে যায় চলে যায় সে মুনাফিক যখন তাকে ডাকা হয় আল্লাহর দিনের বিজয়ের জন্য আসো জিহাদের পথে। তখন সে বিভিন্ন বাহানা পেশ করে জিহাদের ফরজিওত স্বীকার করে কিন্তু জিহাদে গ্রহণ করে না এরা হলো মুনাফিক আর যদি জিহাদের ফোর জিওত অস্বীকার করে তাহলে সে কাফের যদি অস্বীকার করে বসে তখন সে কাফের হয়ে যাবে সে কুফফারের দলভুক্ত হয়ে যাবে আর যদি সে ফোর স্বীকার করে अजुहत पेश कर जिहा विमुख थे मुनाफे करते मुनाफेकुद करतेदेश प्रदान तरुर हन तर दया माय देखाना सहानुभूति देखाना तर प्रति प्रचंड कटुरता ता जाना मने करतेसलमान मुसलमान मुसलमान मुसलमान इसलम के वास्तव जीवने मेने मुसलमान मोकल एकम्र पथ पद एटार मध्य ताकर बाध्य जाते हैं तेम भाव कटूर हन मास्कने थार मतोक जाते ना था যে দাবি করবে মুসলমান আবার ইসলাম মানবে না এই সুযোগ যাতে না থাকে একটা জিনিস খেয়াল রাখবেন ইসলাম মানার জন্য প্রথম তাদেরকে আহ্বান জানানো হবে যদি তারা এই আহ্বান মেনে নেয় তাহলে তো তারা মুসলমান হয়ে গেল হয়ে গেল তাদের বিরুদ্ধে আর যুদ্ধ নাই অন্য মুসলমানদের মতে তারা মুসলমান হয়ে যাবে হয়ে যাবে তারা গণিমতের মালের অংশ যদি তারা হবে তাহলে তোমরা মুসলমানদের নেতৃত্বের অধীনে চলে আসো মুসলমানদের আনুগত্য করো করো তাহলে তোমাদের ধর্মের উপর তোমরা থাকতে পারবে তোমরা তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারবে তোমাদের জান মাল ইজ্জতের নিশ্চয়তা প্রদান করা হবে মুসলমানদের আনুগত্য করলেই হবে কখনো মুসলমানদের বিপক্ষে কথা বলা যাবে না করা যাবে প্রকাশ্য বা গোপনে কোন ষড়যন্ত্র করা যাবে না মুসলমানদের শত্রুদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করা যাবে না করা যাবে না মুসলমানদের অধীনে মুসলমানদের ভূমিতে তোমরা থাকতে পারবে মুসলমানদের আনুগত্য করে ইসলামের বিধান তোমরা বাস্তব জীবনে মানবে মানবে ইসলামের দণ্ডবিধিগুলো তোমরা মেনে চলবে কিন্তু আঁকিদাগত ভাবে আনুষ্ঠানিক যে এবাদত গুলো তোমাদের ধর্মের মধ্যে আছে সেগুলো তোমরা পালন করতে পারবে কিন্তু তোমাদের ধর্মের প্রচার করতে পারবে না তোমাদের কুফরি ধর্মের প্রচার করতে পারবে না ব্যক্তিগতভাবে সেগুলো পালন করতে পারবে আর তোমাদের আনুগত্যের নিদর্শন স্বরূপ মুসলমান শাসকের পক্ষ থেকে তোমাদের প্রতি একটা কর আরোপ করা হবে যাকে জিজিয়া বলা হয় এটা কিন্তু কাফেরদের প্রতি কোনো জুলুম নয় বরং কাফেরদের প্রতি যেহেতু জাকাত নেই মুসলমানরা দিবে জাকাত উসর আর কাফেরদের প্রতি তো কোন কিছু বিধান নাই সেটা হল জাকাতেরই বিকল্প আনুগত্যের নিদর্শন নিদর্শন তারা জিজিয়া দেবে আর এই জিজিয়াটা মূলত তাদের প্রয়োজনীয় খরচ হবে তাদের প্রয়োজনে কি তাদের নিরাপত্তার জন্য মুসলমান বাহিনী থাকবে না সেই মুসলমান বাহিনী থাকবে তাদেরই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যান মাল ইজ্জত ধর্মের সব কিছুর নিরাপত্তা দিবে সেই নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে মুসলমানদের বাহিনী মুসলমানদের রাষ্ট্রীয় কাটামো এই জন্য খরচ হবে সেই খরচটা কি মুসলমানদের বাইতে মাল থেকে দেওয়া হবে নাকি তাদেরই প্রয়োজনে তাদেরই খরচটা তাদের কাছ থেকে নেওয়া হবে এটা আলাদা কোন পানিশমেন্ট নয় অনেকে মনে করে এটা কোন পানিশমেন্ট জরিমানা বরঞ্চ এই করটা কি পরিমানে ধার্য করা হবে পরিমাণটা তাদের সামর্থ্যের ভিতরে তাদের সাধ্যের বাইরে কোনো কর তাদের উপর ধার্য করা হবে না যে করটা তারা সহজে দিতে পারে দিতে সামর্থ্যের মধ্য থেকে সেটাই ধার্য করা হবে তাদের প্রতি কোনো জুলম করা হবে না না কিন্তু যদি এটা অস্বীকার করে স্বীকার তাহলে হত্যা করতে হবে তাদের নারী পুরুষ গড় বাড়ি সম্পদ সবগুলো বাজে আপ করতে হবে এসবগুলো সবগুলো অন্তর্গত হয়ে হয়ে যাবে এটা হলো শেষ পদক্ষেপ এইভাবেই মুসলমানদের অভিযান পরিচালিত হবে দিনকে দুনিয়ায় বিজয়ী করার এই কার্যক্রম পরিচালিত হবে আল্লাহর জমিন আল্লাহর বান্দাদের জন্য নিরাপদ হবে মানুষ সহজে নিরাপদে আল্লাহর এবাদতি করবে আল্লাহর এবাদতির পথে কেউ যাতে বাধা দিতে না পারে এমন কোন শক্তি যাতে দুনিয়ায় অবশিষ্ট না থাকে তোর জন্য মুসলমানদের বাহিনীগুলো এইভাবে তারা পদ ছারণা করবে দুনিয়ারের প্রান্ত থেকে ওই প্রান্তে তারা বিচরণ করবে দৌড়াবে কোথায় আল্লা এবাদতির পথে বাধা দেওয়ার মতো কেউ আছে কিনা কোন শয়তানি শক্তি অবশিষ্ট আছে কিনা যদি তাকে সেগুলোকে নির্মূল করবে এই হল জিহাদ এই জিহাদের নির্দেশি আল্লাহ তার নবীকে দিয়েছেন এবং বলেছেন বলেছেন আপনি তাদের প্রতি কঠোর হন ওয়াহ জাহান নাম আর এদের ঠিকানা হল জাহান নামান তাদের বিরুদ্ধে যখন জিহাদ করবেন যুদ্ধ করবেন আর তাদের প্রতি কঠোর হবেন নির্দয়ভাবে তাদেরকে হত্যা করবেন এরপর কি তারা কোনো পুরস্কার পাবে নাকি পাবে না দুনিয়ায় লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে তারা মুসলমানদের হাতে মারা করবে আর এরপর মৃত্যুর পর কি হবে তাদের ঠিকানা হবে যাহার নাম আগুনের শাস্তি দুজকের শাস্তি তাদের জন্য নির্ধারিত আর এটা কতই নিকৃষ্ট জায়গাটা হল খুবই নিকৃষ্ট জায়গা এটা কোন শান্তির জায়গা নয় জায়গা নয়। এটা সম্মানিস এবং অপমানের জায়গা কষ্ট এবং শাস্তির জায়গা সেখানে তারা চিরকালের জন্য বন্দি হবে গরাবল্লমা সাল্লাহ দিন একেবারু আল্লাহ আল্লাহ كافر دل جنو نو علاي الصلاة مرسطر ابن لوت علايه الصلاة مرسطر كي دشتن توحي شبه پیش کرتن كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهم تارا دوی جن اما তাদের স্ত্রী হিসাবে ছিল অতপর তারা এই দুইজনই তাদের স্বামীর সাথে করল ফলাম খেয়ানত করলাম আর এই দুইজন তারা আল্লাহর কবল থেকে তাদের স্ত্রীদেরকে রক্ষা করতে পারলেন না এবং তাদের দুইজনকে বলা হল হল आगुनी प्रवेशीर मिलित तुम्हरा प्रवेश करो अल्ला काफे एकमा दी जरा काफे काल्लादाना आल्लर प्रति ईमान आने आल्ला दिन के निजेदीन हिसाब ग्रहण करना तष्टान्त हिसाब पेश करबी एल इलमी যার নাম ছিল ওয়াগিলা। আরেকজন হল হল লুত আলা ইসলামের স্ত্রী তার নাম হল ওয়ালিহা একজন হল ওয়াগিলা আরেকজন ওয়ালিহা নোয়ালা ইসলামের স্ত্রীর নাম হল ওয়াগিলা আর লুত আলা ইসলামের স্ত্রীর নাম হল ওয়ালিহা কর্তুবিতে তাদেরই নাম বর্ণনা করা হয়েছে তফসিরের কুর্তুবীতে তো আল্লাহ সুলান এই নোয়ালাইসালামের স্ত্রী নোয়ালাই ইসলাম ছিলেন একজন নবী এবং রাসুল পৃথিবীবাসীর জন্য প্রেরিত প্রথম রাসুল কিন্তু তিনি এই নোয়ালাম রাসুল হিসেবে প্রথম এর আগে নবী এসেছিলেন রাসুলের আগে আছেন সেই নোয়ালাই ইসলামের স্ত্রী ছিল ওয়াগিলা আর লুত আলহ ইসলামের স্ত্রী ছিল ওয়ালিহা তারা তাদের স্বামীদের সাথে ফেয়ানত করেছিল কি ফেয়ানত করেছিল তারা নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহ নবীকে যে নবতি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন যে রেসালত দিয়ে প্রেরণ করেছেন তারা তাদের নবুতের প্রতি ইমান আনে নাই নিজের স্বামী স্বামী হওয়া সত্ত্বেও উনার দাওয়াত তারা গ্রহণ করেনি এই ক্ষেত্রে তারা খেয়ানত করেছিল এটা কেউ বুঝবেন না এটা হয়তো তারা কোন বেবিচারিনি ছিলেন না এটা ছিলেন না এরা নুয়ালা ইসলামের লুত আলা স্ত্রী তারা তাদের নবীদের প্রতি ইমান না আনলেও তারা বেবিচারিনী ছিলেন না কারণ রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন কোন নবীর স্ত্রী কোন বেবিচার কখনো করে নাই সকল নবী স্ত্রী তারা পবিত্র ছিলেন কেউ বিবিচারী বিচারিনি ছিলেন না ছিলেন না তারা যে খেয়ানত করেছিল সেটা হল তাদের স্বামী তাদের সামনে যে আমানত পেশ করলেন নবুয়তের আমানতানত আল্লাহর ওয়াহাদান তাদের সামনে পেশ করলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে নবুয়তের দাবি তাদের সামনে পেশ করলেন তারা তা গ্রহণ করেনি গ্রহণ না করে তারা খেয়ানত করল বরং তারা করত কি নবীর স্ত্রী হয়ে নবীর ঘরে নবীর অধীনে থেকেই তারা গুপনে গুপনে কুফফারদের কাছে সংবাদ সরবরাহ করত নবীর কার্যক্রমের কখন কে ইমানানে এই সকল গোপনীয় বিষয়গুলো কুফফারদের কাছে পৌঁছে দিত নবীর ঘরে থেকে নবীর ঘর থেকে তারা খেয়ানত করত নবীর গোপনীয় বিষয়গুলো তারা প্রকাশ করত নবীর সাথে কখন কেছে সাক্ষাৎ করে কে এসে ইমান আনে নবীর দাওয়াত গ্রহণ করে নবীর অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ে না কমে এই সকল বিষয়গুলো তারা কুফারদের কাছে পৌঁছে দিত এটাই ছিল তাদের খিয়ানতানত আল্লাহ বলেন। এরা দুইজন নবীর স্ত্রী ছিলেন তাদের স্বামী নবী হওয়া সত্ত্বেও তারা নিজেদের স্ত্রীকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারেন নাই এখানে কি উপমামলা দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তির নাজাতের জন্য তার ইমান এবং আমল তার নিজের ইমান এবং আমল আমল অপরিহার্য নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা নাজাত লাভ করতে পারেনি যেহেতু তারা নবীর প্রতি ইমান আনে আনে নাই আর নবীর সাথে খেয়ান করেছে এইজন্য জন্য নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কুফারদের অন্তর্গুত রয়ে গেল নুয়ালাইলামের ছেলে পিতার নবতের পতিরা সে তার মার অনুসারী হয়ে গেল মার অনুসারী হয়ে থাকলো কুফরি পতে কিন্তু শেষ পর্যন্ত নবীর ছেলে হওয়া সত্ত্বেও সে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারেনি না দুনিয়ায় না পড় তাহলে নবীর স্ত্রীও যদি বাঁচতে না পারে নবীর ছেলেও যদি না তাহলে তাহলে নিজের আমল ইমান যদি ঠিক না থাকে থাকে কে আর তাকে রক্ষা করবে এমন কি কেউ আছে আমাদের দেশে যে অনেক পীরেরা দাবি করে মুরিদানদেরকে নিয়ে জাননাতে যাবে যে পীর নাকি আমার মুড়িদানদেরকে জাননাতে না দেওয়া পর্যন্ত আমি জাননাতেই যাবো আল্লাহ সাথে সেখানে অভিমান করে সেখানে বিদ্রোহ করে বসে থাকবে এই ধরনের ভন্ডামি পুরনো কুফ্রি কথাগুলো আল্লাহর সামনে হাসরের ময়দানে সকলেই করবে এনআফসি এনআফসি এবং নবীগণ পর্যন্ত শুধু নিজের জন্যই তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন একমাত্র আমি মোহাম্মদুল্লাহ সেখানে সুপারিশ করবেন আর কোন নদী সেদিন সুপারিশ করবেন না তারা শুধুমাত্র নিজের আর কাছে দাবি করে বসবে আমাদের মুড়িদান কে জাননাতে না দেওয়া পর্যন্ত আমি যাব না সে আল্লাহর কাছে দাবি নিয়ে সেখানে বসে থাকবে এটা বিভিন্ন মিল কারখানার গেইটে দেখছেন না দাবি দাবা নিয়ে সিরে এখানে বসে থাকে রাস্তা অবরোধ করে শুয়ে পড়ে তাকে রাস্তায় এখান থেকে উঠবো না এখান থেকে যাব না আমার দাবি মানতে হবে এই পীরেরা নাকি ধরনের ঘটনা করবে এই পীর কোথায় থাকবে জান্নাতে যাওয়ার তো প্রশ্নই উঠে না জাহান নামের কোন জায়গায় থাকবে সেটারে নাই দিশা আর শিয়াবানকে জান্নাতে নেবে এই ধরনের বন্ডামিপূর্ণ কথা কথা এর বিপক্ষে দলিল হল এই আল্লাহ নবীর স্ত্রী নোয়ালাই ইসালামের স্ত্রী ওয়াকেলা আর লুত আল্লাহ ইসলামের স্ত্রী ওয়াহেলা त्री दाबी लाभ होना आल्ला त्री देर के आल्ला मुकल में कि नबीगुण ते स्त्री हवा सत्व आल्ला कबल थ ता रक्षा करते কারণ তাদের রক্ষা করার দায়িত্ব কাজ আল্লাহ আল্লাহর নবীকেও কিন্তু হেদায়তের পরিপূর্ণ মালিকানা দেওয়া হয়নি অধিকার দেওয়া হয়নি আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলেছেন আপনি যাকে ভালোবাসেন চাইলি আপনি তাকে হেদায়ত করতে পারেন না আল্লাহ তাকে হেদায়াত করেন যাকে তিনি চান তাহলে হেদায়াতের মালিককে আল্লাহ আল্লাহ যদি নবীর ক্ষমতা এটা থাকতো নবী তো প্রাণে প্রাণে চাইতেন সকলে ইমানদার হয়ে যাক তাহলে যাক সকলে হয়ে যেত নবীকে এত কষ্ট করা লাগতো না এত পরিশ্রম করা লাগতো না শরীরে রক্ত জোড়াতে লাগতো না যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন হতো না হতো না আল্লাহ সুবাহ নবীর কাজটা দিয়েছেন পৌঁছে দেওয়ার নবী সেই পৌঁছে দেওয়ার কাজটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন নবীকে তিনি সেই কাজটা করেছেন আর আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবীর বাণী গ্রহণ করার তৌফিক দান করেছেন আর যার অন্তরটাকে তিনি বাকা করে দিয়েছেন সে আর তা গ্রহণ করতে পারেনি এই নবীর স্ত্রী হওয়ার পরও তারা দুইজন। নবীর দাওয়াত গ্রহণ করতে পারেনি বরং নবীর ঘরে বসে উফারদের পক্ষে তারা কাজ করে নবীর সাথে শেয়ানত করেছিল এইজন্য নবীর স্ত্রী হওয়ার দাবি করেও তারা দেহাই পেল না বরং আল্লাহ কি করলেন তোমরা দুইজন দুইজন নোয়ালা ইসলামের স্ত্রী এবং লুতের স্ত্রী তোমরা দুইজন দুইজন ওই সব লোকদের সাথে সামিল হয়ে যাও যারা দুজকে প্রবেশ করছে তাদের সাথে সামিল হয়ে তোমরা দুইজন দুজকে প্রবেশ করো আল্লাহ সরাসরি আদেশ করে দিলেন খুলান নার তোমরা দুইজন আগুনেই প্রবেশ করো অন্য সকল দুদকিরা যেইভাবে দুজকে প্রবেশ করছে তাদের সাথে সামিল হয়ে তোমরাও দুজকে চলে যাও এই দুইজন মহিলার উপমা আল্লাহ পেশ করছেন এটা আমাদের জন্য বড় শিক্ষা সকল ইমানদারের স্ত্রীগণ তাদের জন্য এটা উপমা তাঁর স্বামী যতই দিনদার পর হেজগার মুজাহিদ হন না কেন সেই দিনদার পর হেজগার মুতাকি সেই মুজাহিদের স্ত্রী হওয়ার পরেও তিনি যদি শির্ক মুক্ত ইমান না আনেন বেদাত মুক্ত আমল না করেন তার স্বামী যেইভাবে ইমান এনে তাকুয়ার অধিকারী হয়ে আল্লাহর পথের মুজাহিদ হয়েছেন তার পূর্ণ সহযোগী না হন আর তার সাথে খিয়ানত করেন এর বিপরীত কর্ম করেন এই মুজাহিদের স্ত্রী হয়েও তারা নাজাত পাবে না এইজন্য জন্য তাদের নাজাতের পথ তাদেরকেই করতে হবে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যেমন তারা আগুন থেকে বাঁচতে পারেনি অনুরূপভাবে সকল ইমানদারের শ্রীগন্ধ তাদের অবস্থা এমন যদি তারা ইমানদার স্বামীর সাথে সহযোগী হয়ে পরিপূর্ণ ইমান আনয়ন না করে এবং জীবন জীবনযাপন না করে আর তার ইমানদার স্বামীর সাথে সেয়া নত করে তাহলে তার ওখানে রক্ষা নাই বাথার উপায় নাই সেখানে ওই দুহাই দেওয়া যাবে না আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিলেন তিনি ইমানদার ছিলেন মুতাকি ছিলেন পরেজগাঁ ছিলেন মুজাহিদ ছিলেন তিনি আল্লাহর পথে শহীদ হয়েছেন আমি শহীদের স্ত্রী ওই দাবি করে লাভ হবে না লাভ হবে তখন যদি স্বামীর মতো যদি তিনি হন তার সহযোগী যদি হন তাহলে এই দাবি করতে পারবেন সেটা কাজে লাগবে এরপর আল্লাহ সুবাহ ইমানদারদের জন্য উপমা দিচ্ছেন আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীকে উপমা হিসেবে পেশ করেছেন যখন ফেরাউনের স্ত্রী বললেন হে আমার রব তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর বানাও মিন জিনাউন এবং আমাকে ফেরাউন এর কবল থেকে উদ্ধার করো এবং তার মন্দ আমল থেকে আমাকে রক্ষা করো আর এই এইম সম্প্রদায় থেকে আমাকে উদ্ধার করো আল্লাহ সুবাহ ফেরাউনের স্ত্রীকে ইমানদারদের জন্য এখানে উপমা পেশ করেছেন দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন ফেরাউনের স্ত্রী হলেন আসিয়া বিনতে মহাজিম আসিয়া বিনতে মহাজিমাজিম তিনি ছিলেন ছিলেন ফেরাউনের স্ত্রী তাঁর ইমামটা তিনি গোপন রেখেছিলেন যখন মুস আল্লাহ ইসলামের সাথে জাদুকরদের প্রতিযোগিতা হয়েছিল ময়দানে আর সেখানে মুসা আল্লাহ ইসলাম বিজয়ী হয়ে বিজয়ী হওয়ার পর যখন জাদুবীররা যখন মুসলমান হয়ে গেল মুসার প্রতি তারা ইমান আনল তখন ফেরাউনের স্ত্রীও প্রকাশ্যভাবে তার ইমানের ঘোষণা দিয়ে দিলেন সবচেয়ে বড় জালেম বাদশা মিশরের বাদশাহ সেই জালেম বাদশা ফেরাউন সেই ফেরাউন ফেরাউন মুসা সালামের সাথে শত্রুতা করেছিল আর ফেরাউনের স্ত্রী সেই মূসামের প্রতি ইমান আনার কারণে তাকে ভীষণ ভাবে শাস্তি দেওয়ার ইচ্ছা করল এক বর্ণনায় আছে সে আসিয়াকে দুই হাত এবং দুই পায়ের মধ্যে সে পেরেগ মেরেছে এরপর তার বুকের উপর বড় একটা পাথর দিয়েছে যেন সে নড়াচড়া করতে না পারে ওই অবস্থায় আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব তোমার সন্নিকটে তোমার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গড় বানাও বানাও এবং আমাকে রক্ষা করো ফেরাউন থেকে ফেরাউনের কবল থেকে এবং ফেরাউনের মন্দ আমল থেকে মিনাল এবং এই জালেম সম্প্রদায় থেকে আমাকে উদ্ধার করো আরেক বর্ণনায় আছে যে মুসা সালামের প্রতি ইমানানার ঘোষণা দেওয়ার পর সেরাউন তার স্ত্রী হজরতে আসিয়া বিনতে মহাঝিমেদেদ হত্যার জন্য উপর থেকে একটি বড় পাথর তার মাথায় ফেলে দেওয়ার জন্য সে তুলে ধরল আর এই সময়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তখনই তার গান কবচ করে নেন তবে এর আগেই তার সামনে তার জান্নাতের গড়টা দেখিয়ে দেন আসিয়া দুনিয়ায় থাকতে জাননাতে তার গোড়টা দেখেছেন এরপর তার লাশের উপর কাতরটা ফেলে দেয় এইভাবে আল্লাহ আসিয়াকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এটা ইমানদারদের জন্য একটা উপমা আল্লাহ সুবাহান হতলা এখানে পেশ করেছেন আর আসিয়ার এই দুয়া এমন এক দু এমন দুয়ার ভাষা আল্লাহ জানে আমার জন্য একটি গড় বানাও বানাও আর আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে জান্নাতের ঘরটা তাকে দেখিয়ে দিলেন দুনিয়ায় তাঁক আর তিনি দোয়া করলেন অনার্জিনি মিনফির আমাকে এই অসৎ ফেরাউনের কবল থেকে এবং তার মন্দ আমল থেকে আমাকে উদ্ধার করো আরাল্লাহ তখনই তাকে উদ্ধার করে নিলেন। নিলেন্নি এই ফেরাউনের বাহিনী এরা জালেন এই জালেমদের কবল থেকে আমাকে উদ্ধার করো আরাল্লাহ সেই দোয়াও কবল করে তাকে উদ্ধার করে জাননাতে তার কাছে নিয়ে গেলেন এটা ইমানদারদের জন্য একটা দৃষ্টান্ত আর আল্লাহ ইমামবাবের জন্য উপমা হিসাবে পেশ করছেন এমরানের কন্যা মরিয়মকে যিনি তার সতীত্বের হেফাজত করেছিলেন সুরক্ষা করেছিলেন আর আমি তার মধ্যে আমার নিজের পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম আর সে আমার কালিমা সমূহ। তার রবের কালিমাসমূহ এবং কিতাব সমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে বিনুয়ীদের অন্তর্গত হল আল্লাহ সুবাহ দ্বিতীয় একজন মহিলার উপমা পেশ করছেন ইমানদারের জন্য তিনি ইমরানের কন্যা মরিয়াম আল্লাহ সুবাহ তার প্রশংসা করে বলছেন আল্লাহা যে তার নিজের সতীত্বের সুরক্ষা করেছে তার নিজের পর পুরুষ থেকে হেফাজত করেছে কোন পুরুষের সংস্পর্শে যায়নি পরিপূর্ণভাবে সে ছিল সতী সাধরী প্রশংসা আল্লাহ করেছেন করেছেন ফানা ফাখনা ফি হিমির রুখ হিনা আল্লাহ বলছেন যে অতহপর আমি তার মধ্যে আমার নিজের পক্ষ থেকে জীবন ফুকে দিলাম রুট ফুকে দিলাম আমার পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে ছিল এক যে কোন পুরুষের সান্নিধ্য ছাড়াই কোন নারীর পৃথিবীর মধ্যে একমাত্র সেই মরিয়ম আলাইহিসাম ইমরানের ইমরানের কন্যা কন্যা মরিয়ম তিনি হলেন পৃথিবীবাসীর জন্য একমাত্র উপমা উপমা যিনি তার স্বামী ছাড়াই ছাড়াই গর্ব ধারণ করলেন আর আল্লাহ বলে দিলেন আমি তার মধ্যে আমার নিজের পক্ষ থেকে রুফে আল্লাহ সুবাহ মানব সৃষ্টির প্রক্রিয়া নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন এছাড়া যদি আল্লাহ অন্যভাবে চাইতেন সে বাবুয় পারতেন আল্লাহ কোন पद्धति मानते नारगतर मेरा नियम चालू करें मानते बाह सुहान पुरुष संस्पर्श छतानल्लाहर कुद्रत क्षमता क्षमता एक निदर्शन देखिए এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আল্লাহ দেখিয়েছেন বাছাই করলেন মরিয়ম আলাহ ইসলামের সালামের মা যখন যখন গর্ববতী হলেন ইমরানের স্ত্রী যখন গর্ববতী হলেন তিনি আল্লাহর কাছে মান্যত করেছিলেন করেছিলেন যে আমার গরবে যা আছে আমি আল্লাহর নামে আমি ওয়াক করে দিলাম তার ধারণা ছিল গর্ব থেকে সন্তান যদি ছেলে হয় তাহলে সে আল্লাহর পথে জিহাদ করবে আল্লাহর পথে দিনের মোবাল্লিক হবে দিনের খাদেম হবে এই ধরনের ওনার ইচ্ছা ছিল ধারণা ছিল কিন্তু যিনি তখন প্রসব করলেন দেখলেন কন্যা সন্তান আল্লা বলেন আর আল্লাহ জানেন জানেন সে কি সন্তান প্রসব করেছে আল্লাহকে তো জানার দরকার নাই কিন্তু তিনি যেহেতু মানব করেছিলেন এই জন্য তিনি বলছেন যে আমি যে মানব করেছিলাম এখন তো দেখছি আমি কন্যা সন্তান প্রসব করেছি সে আপনার দিনের জন্য আর কি করবে নারীরা সাধারণ দুর্বল এই জন্য তিনি থেকে মনে করলেন যে সে আর কি করবে হজরত মরিয়মকে লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য তখন কুড়া ডালা হল সেই কুরাতে হজরত জাকারিয়ার নাম আসল জাকারিয়া আলাইহিসালাম মরিয়মের লালন পালনের দায়িত্ব নিলেন আর বাইতুল তার জন্য একটা হুজরার ব্যবস্থা করা হল সেখানেই মরিয়াম বড় হতে থাকলেন আল্লাহ এবারতের মধ্যে কাটিয়ে দিতে থাকলেন বায়তুল মুকাদ্দস যেটা আজ ইহুদিদের দখলে দখলে সেই বাইতুল মুকাদ্দসে মরিয়াম আলাহ ইসলাম লালিত পালিত হতে থাকলেন জাকারিয়া আলাই ইসলাম সেখানে গিয়ে দেখলেন মরিয়মের কাছে বিভিন্ন ধরনের ফল মূল অথচ ওই মৌসুমে জেরুজালিমের কোন অঞ্চলে এই ধরনের ফল পাওয়া যায় না তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলেন এই ফল মূল কুত থেকে তুমি পেলে পেলে মরিয়ম জবাব দিলেন এতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবাহ কি করতে পারেন তার সাজ্যের বাড়ি কিছু আছে নাকি আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে এই ফলমূল গুলো তাকে সরবরাহ করতেন নিজে হিসাবে হজরত ফল মূল দিয়েছিলেন আঙ্গুর দিয়েছিলেন জানেন হুবাইবের ঘটনা হজরত খুবাইব রাবি আল্লাহ তালানহুকে যখন যখন শুলে চড়ানোর জন্য তারা বন্দি করে রেখেছিল বদরের পর ঘটনা ঘটেছিল তাদেরকে গুয়েন্দাগিরিরির জন্য রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বারোজনকে পাঠিয়েছিলেন সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন হুবাইব রাজি আল্লাহ যার কাছে বন্দী ছিলেন শিকল দ্বারা তিনি বন্দী ওই গৃহকর্তার মেয়ে দেখতে পেল হুবাইব তখন একবারে তাজা আঙ্গুরগুলো খাচ্ছেন অথচ তখন মত সে আঙ্গুর ছিল না সেই সময় মক্ার কোথাও সে আঙ্গুর পাওয়া যেত না এই সময় সে মৌসুমও ছিল না সেই সময়ে আল্লাহ সুবাহান আহতালা তাকে এই জান্নাতি ফল খাইয়েছেন এই মরিয়মকে আল্লাহ সুবাহান আহতালা এইভাবে ফলমূল দিচ্ছেন জাকারিয়া আলাহ ইসলাম তা দেখে তার মনে একটা আগ্রহ জাগল সন্তানের তিনি নিঃসন্তান ছিলেন আর তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সেই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর সাথে সাথে নিজের অক্ষমতার কথাও বললেন আমি তো একেবারে বৃদ্ধ অক্ষম হয়ে গেছি আমি তো আপনার কাছে সন্তান চাইলাম কিন্তু সন্তান কিভাবে আমি তো একেবারে বৃদ্ধ ওয়াইম্র আমার স্ত্রী তো বন্দা বন্দা সেও বিদ্যা এখন সন্তান ধারণের বয়স নাই আল্লাহ সুবাহালা এই অবস্থায় তাকে সুসংবাদ দিলেন তার স্ত্রী সন্তান ধারণ করলেন গর্ভবতী হলেন সন্তানের জন্ম দিলেন হজরতে ইয়াহিয়া সালাম। আল্লাহ সুবাহর পক্ষ থেকে সবই ছিল মরিয়াম আলাহ সালাম যখন সালাম আলাইসালামকে আল্লাহর পক্ষ থেকে গর্বে ধারণ করলেন আর তিনি যখন সন্তান প্রসব করলেন করলেন আল্লাহ তার পানি এবং খেজুরের ব্যবস্থা করে দিলেন তিনি তো কন বিত সন্ত্রস্ত ছিলেন তাকে তো অপবাদ দেওয়া হবে দেওয়া হবে যখন আল্লাহ সুবাহা তাকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন তখনই তিনি বলেছিলেন বলেছিলেন কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি আমার সন্তান কেমন করে হবে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ যা চান তাই করেন এবং তাকে তিন দিনের জন্য কথা না বলার রুজা রাখতে আদেশ করলেন করলেন না খে এরুদা নয় কথার রোজা কিন্তু পরবর্তী এখন কিন্তু এটা কিন্তু না ঈসা আলাহ ইসলামের জন্মের পর লোকেরা দৌড়ে ছুটে আসলো মরিয়মকে বিভিন্ন ধরনের অভিযোগ দিতে থাকলো হে হারুনের বুন তুমি তা কেমন কাম করলে তোমার মা তো তোমার পিতা তো কেমন ছিল না না তারা তো ভালো ছিল তুমি কেমন করে অবৈধ সন্তান নিলে নাউদিন তারা জানতো না তিনি কথা বললেন না তিনি জবাব দিলেন মুখ ইশারা দিয়ে যে কথা বলতে পারবেন না আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তাকে জিজ্ঞাসা করো তাকে কুলের শিশুকে ইসা আলাহ ইসলামের মাত্র জন্ম হয়েছে সেই শিশুকে বলছেন তাকে জিজ্ঞাসা করো তারা বললেই কুলের শিশু জন্ম হয়েছে সে আবার কথা বলে নাকি ইসা আলহালাম জবাব দিলেন ইনি আব্দুল্ল আতানিয়াল কিতাব আমি হলাম আল্লাহর বান্দার আমাকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে আর আমাকে নবী করে পাঠানো হয়েছে জন্মের পরই ঈশা আলাইসালামের কথা বললেন আল্লাহ কে সুযোগ দিলেন এত সুন্দর বাসা কে শিক্ষা দিলেন এত পাণ্ডিত্যপূর্ণ বাসা কোরআনের এই বাণী সেই আয়াত আয়াত গুলো তখনও তো কোরআন হয়নি কোরআন তখনও তো লৌহে মাহফুজে আল্লাহ ঈশাকে জানিয়ে দিলেন এই কোরআনের আয়াত ঈশাকে জানিয়ে দিলেন লৌহে মাহফুজের আছে দুনিয়ায় আসেনি এই আয়াত আয়াত তখনই আল্লাহ তাকে জানিয়ে দিলেন আর তিনি সে আয়াত পরে তাদেরকে শুনিয়ে দিলেন আমি আল্লাহর বান্দার আমাকে কিতাব দেওয়া হয়েছে আর আমাকে নবী করে পাঠানো হয়েছে আল্লাহ সুবাহান সেই মরিয়াম সালামকেও ইমানদারদের জন্য উপমা হিসেবে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন আর বলছেন কাবি কালিমাকে রব্বিহা ওয়া কুতুবিহি কালিমার বহু কালিমাত কিতাবের বহু বছন কুতুব আর কালিমাত বলতে অতীত যুগের নবিরাসুলদের কাছে যেই শহিফাগুলো পাঠানো হয়েছে সেইগুলো আল্লাহ নবীদের কাছে যেই শহীফাগুলো পাঠিয়েছেন সেই শহীফাগুলোকে তিনি সত্যায়ন করছেন আর নবীদের প্রতি আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন ও কুতুবিহি দাউরাত জাবুর এবং ইঞ্জেল পূর্বে দাউদ আলাহ ইসলামের প্রতি পাঠিয়েছিলেন জাবুর আর মুসা আল্লাহ ইসলামের প্রতি তাওরাত আর মরিয়াম আলাহ ইসলামের সন্তান ইসা ইসলামকে আল্লাহ দিচ্ছেন ইঞ্জিল এই সকল কিতাবেরও সত্যায়ন তিনি করছেন আর কুরান তো তো কোন নাজিল হয়নি এরপরও কোরআনের আয়াত ঈসার মুখ থেকে শুনিয়ে দিয়ে তারও সত্যায়ন করেছেন মরিয়াম আলাহ সালাম আল্লাহর কালিমাসমূহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সকল সহিফা এবং সকল কিতাবগুলোর সত্যায়ন করেছেন এটা সত্যে পরিণত করেছেন আর যারা যারা বিনয়ী বিনীত জীবন যাপন করে তাদের অন্তর্গত তিনি তিনি অত্যধিক বিনয়ী ছিলেন তিনি অনুগত ছিলেন আল্লাহ আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আন্নদ সমর্পণকারিনী ছিলেন এখন দুইজন নারী হল কুফরদের জন্য উপমা আর দুইজন হলেন দুজন হলেন জন্য উপমা উপমা চারজন নারীর দৃষ্টান্ত হয়েছে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে দুইজন হলেন দুজন হলেন জন্য তারা অনুকরণীয় উপমতাদের আর সেই দুইজন হলেন নবী স্ত্রী স্ত্রী স্ত্রী হওয়ার পরেও তারা কুফফারদের জন্য উপমা হয়ে থাকলেন আর দুইজন হলেন হলেন একজন সবচেয়ে বড় জালিমের স্ত্রী নিশোরের বাদশা ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিদ একজন এত বড় কাফের বাদশার স্ত্রী হওয়ার পরেও কাফিরের গোড়ে বসবাস করেও তিনি আল্লাহর নবীমুসার দাওয়াত গ্রহণ করেছেন আল্লাহ যদি কাউকে দিনের দাওয়াত গ্রহণ করার কৌশিক দান করেন এত বড় জালিম ও অধীনে থাকা সত্ত্বেও সেখানেও তার কাছে সে নূরে ইমান পৌঁছে দেন তার কাছে সে হেদায়তের আওয়াজ পৌঁছে দেন আর তার অন্তরটাকে হেদায়তের জন্য উন্মুক্ত করে দেন আর তিনি তাই করেছিলেন তোর জন্য যে জুলুম। কষ্ট নির্যাতন এগুলো হাসিমুখে বরণ করে নিয়েছিলেন আর তিনি চেয়েছিলেন ইমান এনে আল্লাহর কাছে একটাই শুধু নাজাত চেয়েছিলেন আর জান্নাতে বিনয়ের সাথে আল্লাহর সান্নিধ্যে তাকার আগ্রহ প্রকাশ করেছিলেন আর যার নাতে আল্লাহর কাছে একটা ঘর তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর বান্দার আল্লাহর কাছে যা চায় যদি কায় মনোবাগ্যে হলুসিয়তের সাথে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ সেই কামনা তা পূরণ করেন তার চাহিদা তিনি পূরণ করেন তার দাবি তিনি কবুল করেন তার দোয়া কবুল করেন তিনি প্রদান করেন তিনি যা যা চেয়েছিলেন তিনটা জিনিস চেয়েছিলেন একটা হল একটা হল জাননাতে আল্লাহার সান্নিধ্যে একটা ঘর আল্লাহ সেটা তাকে দিয়েছেন এবং দুনিয়ায় তাকে দেখিয়ে দিয়েছেন তোমার ঘরটা দেখে নাও দেখে নাও দুনিয়ায় তাকেই তার ঘরটা জান্নাতে দেখিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষে এটা একান্ত সহজ একেবারে সহজ এটা কঠিন নয় যে কোনো মুমিন যদি একান্ত ভাবে ফুল সাথে আল্লাহর সাথে কামনা করে আল্লাহর কাছে চায় আল্লাহ এখনো দুনিয়ায় থাকতেই জান্নাতের ঠিকানা তাকে দেখিয়ে দিতে পারে আল্লাহ সুবাহার পক্ষে এটা অতি সহজ সহজ আর তিনি চেয়েছিলেন এই জালেম ফেরাউল ফেরাউল তার কবল থেকে আর তার মন্দ কর্ম থেকে মুক্তি তার ধারণা ছিল তার স্বামী হিসেবে ফেরাউন যে পাপ করে চলছে আল্লাহর না প্রমানি করে চলছে তার স্ত্রী হওয়ার কারণে আমলের পাপের বাগি তিনি হয়ে যান না। ওনার আশঙ্কা ছিল তার স্বামী পাপ করছে স্বামীর পাপের কারণে তিনি আল্লাহর কাছে শাস্তি পান কিনা এই ধরনের তার ভয় ছিল অন্তরে এই জন্য আল্লাহর কাছে চেয়েছেন এই ফেরাউল এবং ফেরাউনের মন্দ আমল থেকে আমাকে মুক্তি দিন উদ্ধার করুন তার কারণে সে আমার স্বামী এই কারণে অথবা তার মন্দ আমলের কারণে আমাকে শাস্তি দেবেন না আল্লাহ এই দোয়া কবুল করলেন আসলে একজনের পাপের কারণে আর একজনকে আল্লাহ শাস্তি দেন না সে তার স্ত্রী হোক অথবা স্বামী হোক এরপর তিনি চেয়েছিলেন ফেরাউনের বাহিনী এরা হল জালেম জালেম মিশরের বাদশাহেরাউনের যে সকল বাহিনী মন্ত্রী পরিষদ সভাসদ এ যা আছে হ্যাঁ তবে ফেরাউনের সভাসদদের মধ্যে একজন ইমানদার ছিলেন এটা তো জানেন ফেরাউনের সভাসদের মধ্যেও একজন ইমানদার ছিলেন তিনি তার ইমানকে গোপন রেখেছিলেন সেখানেও একজন ইমানদার ছিলেন এই একজন ছাড়া বাকি সকলেই জালেন ছিলেন আজ সকলেই জালিম যেহেতু ছিলেন একজন এটা সংখ্যায় এত এত কম যেটা না মতো জন্য বর্ণনার ক্ষেত্রে সেখানে বাকি সংখ্যায় অধিক হওয়ার কারণে জালিমদের এখানে বলা হয়েছে জালিমদের পোম এই জালিম জাতির কবল থেকে আমাদেরকে আমাকে উদ্ধার করেন আল্লাহ সাথে সাথে আসিয়াকে ফেরাউনের কবল থেকে এবং ফেরাউনের বাহিনীর কবল থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন আর তার চাহিদা মুতাক জান্নাতে তার ঘরটা তাকে ডেকে দিয়ে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন আর দ্বিতীয় উপমা হল মরিয়মের তিনি এমন অবস্থায় দু নিয়ে আসলেন তার লালন পালন করার দায়িত্ব কেউ নিতে পারে না এমন লোক ছিল না কিন্তু সেই সময় যেহেতু যেহেতু মরিয়ম আলাহ সালাম আল্লাহর পক্ষ থেকে এক মৌজাদারূপী আবির্ভূত হয়েছেন এই তার লালন বালনের দায়িত্বের প্রতিযোগিতা হয়েছিল কে নিবে কে নেবে শেষ পর্যন্ত জাকারি আলাহ সালামী তার দায়িত্ব পেয়েছিলেন আর তিনি এমন পবিত্র জায়গায় লালিত পালিত হলেন সরাসরি আল্লাহর এবাদত খানা মান্দার জন্য আল্লাহর তৈরি করা সে এবাদত বাইতুল মুকাদ্দাস সেই তিনি মুকাদালিত পালিত হলেন তার জন্য একটা কামরা তৈরি করা হল সেখানেই তিনি বড় হলেন। আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফলমূল রিজিক হিসাবে তাকে সরবরাহ করা হল করা হল আর তা কি আল্লাহ সুবহান বাসাই করে নিলেন তার গর্ব থেকে একজন নবীর জন্ম দেওয়ার জন্য একজন নবী জন্ম দেওয়ার জন্য তার পক্ষ থেকে বাছাই করে নিলেন আল্লাহ আল্লাহ স্বামী ছাড়াই তার গর্ব ব্যবস্থা করে দিলেন আল্লাহ নিজের পক্ষ থেকে রু ফুকে দিলেন আর তারই সন্তান হলেন এমন এক নবী যার কাছে আল্লাহ পরিপূর্ণ এক আসমানে কিতাব নাজিল করেছেন পরিপূর্ণ এক আসমানি কিতাব নাজিল করেছেন এই দুইজন মহিলা হল মহিলা হল ইমানদারদের জন্য উপমা আর পূর্বের সেই দুইজন হল উসারদের উপমা দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ দুই জাতির জন্য উপমা হিসাবে পেশ করে দিয়েছেন দুনিয়ার মধ্যে যে দুইটি সম্প্রদায় একদল ইমানদার ইমানদার একদল কাফে তৃতীয় কোন দল নাই মুনাফেকগুন মূলত কাফের অন্তর্ভুক্ত যা এই আজকের নয় নম্বর আয়ার থেকে আমরা জানলাম ইমানদারদের একটা দল কুফফারদের একটা দল দুনিয়ার মানুষ দুই বাগে বিভক্ত যদি কেউ না হয়। তাহলে বুঝতে হবে সে কুফফারের দলভুক্ত মাঝখানে যেহেতু কোনো দল নাই যদি কেউ নিজে মুমিন মুসলিম হতে চায় তাহলে তাদের মুমিন মুসলিমদের অন্তর্গত হতে হবে মুসলমানদের দলভুক্ত হতে হবে মুসলমানদের দলভুক্ত হয়ে আল্লাহর প্রতি ইমান আনয়ন করে আল্লাহর এবাদতের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে আর যদি এমনটি কেউ না করে না করে তাহলে বিশ্বাস করুক আর নাই করুক সে মনে করুক আর নাই করুক তথাপিও সে কুফ্ফারের দলভুক্ত। মুক্ত সে মনে মনে যতই মুসলিম মনে করুক মুমিন মনে করুক তথাপিও সে কুফ্ফারের অন্তর্ভুক্ত এই দুইটি সম্প্রদায়ের জন্য এই উপমাগুলো পেশ করেছেন তৌফিক দান করুন যেন আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়তে পারি আমিন কোন প্রশ্ন